ওম জ্ঞান জ্ঞান শক্ষুন্ম শ্রী গুবে গীতা গান জ্ঞান আকর্থ হিবিধ গুণ ভেদে কহিব চোমা সংখেপে অনুবাদ প্রকৃত জ্ঞান करता तीन चतुर्दश अध जड़ो प्रकृत गुणे चीन विभाग সবই স্তারে বর্ণিত হয়েছে সেই অধ্যায়ে বলা হয়েছে যে সত্যগুণ হচ্ছে জ্ঞান উদ্ভাসিত রজগুণ হচ্ছে জড়িত ও কি শব্দ বৈষয়িক এবং ক্ষমগুণ হচ্ছে আলস্য ओ मुख सहायक जड़ो प्रकृत बंधन तक एवं आबद्ध मध्य मानूष आब्धे सप्तश हाये ভিন্ন ভিন্ন গুণে অধিষ্ঠিত ভিন্ন ভিন্ন স্তরে মানুষের ভিন্ন ভিন্ন পূজা পদ এই শ্লোকে ভগবান প্রকৃতির চিন্তি গুণ অনুসারে ভিন্ন ভিন্ন রকমে জ্ঞান খরচা ও কর্ম সম্বন্ধে বর্ণনা করা ইচ্ছা প্রকাশ করেছেন এই তাৎপর্য শ্রীর প্রভুপাত মন্তব্য করছেন যে এই তিনটি গুনে প্রভাবে দ্বার কেউ মুক্ত হতে পারে না এই তিন গুণে কাজ আছে বদ্ধ জীব দে করা এইখানে শ্রীকৃষ্ণ বলছেন যে আমি এই কন এই সকল গুণের প্রভাব কিভাবে প্রকাশিত হয় জ্ঞান ক্ষেত্রে মধ্যে এক প্রসিদ্ধ শ্লোক আছে ভগবদ গীতায় দৈবিহা গুণমাহি মাম মায়া দুরত্যয়া মামে বেই প্রে মায়াম এতম যে এই ত্রিগুণ যদি শ্রীকৃষ্ণের শরণায় শরণাগত হয় তা কৃপায় আমরা অনায়সে সেই তিনগুণের প্রভাব থেকে মুক্ত হতে পারে এটা উপায় স্পষ্ট আছে না প্রভাব কিন্তু আমরা যদি শ্রীকৃষ্ণের স্মরণে আত্মসমর্পিত হয় সেই ত্রিগুণের প্রভাব থেকে আমরা মুক্ত হতে পারি এবং এই হচ্ছে বিশেষ করে মানুষ মানুষের জন্মে একমাত্র উদ্দেশ্য কিভাবে আমরা মায়ার কবল থেকে মুক্ত হতে পারে তো উপায় স্পষ্ট আছে তো কি জন্য ভগবান শ্রীকৃষ্ণ এই অধ্যায় ছতুর্দশ অধ্যায়ও বিশেষ করে এই দুই অধ্যায়ে এবং গীতায় অনত্রেয় এত বিশদে ত্রিগুণের প্রভাব বর্ণনা করেন এখন শ্রীকৃষ্ণ বলছেন গীতার গানে শিলপ্রপাত মন্তব্য করছেন যে সংক্ষেপে সংক্ষেপে এই ত্রিগুণের প্রভাব আমি বর্ণনা করব সংক্ষেপে মনে বিস্তৃত ভাবে বর্ণন খুব বড় কিন্তু এই চুই গুণের প্রভাব কি আছে সেটার অনেক বড় ভাগ ভগবদ গীতা ভগবদ গীতায় ভগবান ki ache স্থিতি দেব Shri Krishna করা আছে মুখ্য বিষয় আছে ache গীতায় বিষয় কি কি আছে কেউ বলতে পারেন কাল কার্মা প্রকৃতি জীব এবং প্রকৃতির সেটা ভাগবত গীতা অনেক শ্লোক এই নাই এই ভাগব গীতায় আছে কি জন্য যদি এই সকল গুণের প্রভাব থেকে মুক্ত হাওয়া হচ্ছে কৃষ্ণ ভক্তি ভন্ত তাহলে ভগবত গীতায় ভক্তি অবিধেয় তত্ত্ব এর সম্বন্ধে আরো বেশি কথা হইত হত কিন্তু ভগবত গীতায় আসলে এই অবিধেয় তত্ত্ব সম্বন্ধে এসি কথা নয় কিচ্চু আছে ফত্রং পুষ্পল ই ভক্ত প্রয়চতি তদম ভক্ত আশ্না প্রায় করিশনশি যদি শ্রী কুন্থ মদর্পণ কি ভি কি হয় বিশদ ভাবে এই ভাগবত গীতায় কোনো বর্ণনা হচ্ছে না সেটা আমরা পাব বিশেষ করে ভক্তি ও সিন্ধু থেকে এবং হরিভক্তি বিলাস অমৃতা বিশেষ করে ভক্তির সাম্রাজ্য সিন্ধুতে কিন্তু এই ভাগবত গীতায় প্রকৃতির তিন গুণের বর্ণে বর্ণনা অনেক আছে কি কি হয় এই কিম এই। চরম শ্লোক রামানুজাচার্য সম্প্রদায় সম্প্রদায় এই শ্লোক চরম শ্লোক বলো হয় তো এই অধ্যায় যার বিষয় আছে মুখ এই অধ্যায় अनेक वी बंधन त्रिगुण क्या क्यों ना जदि बंधने विषय सम्बन्धे अवगत ना हो प्रकृत रूपे मुक्त हवा হবে না আমরা যদি শুধু শ্রীকৃষ্ণের আমরা মায়াবন্ধন থেকে মুক্ত হতে পারে কিন্তু মায়া প্রভাব এ সুখ এবং জটিল আছে যে অনেকবার দেখা যায় যে লোকেরা যারা মনে করে আমি মুক্ত আছি তো প্রকৃত ফকে মায়ার কবলে আছে সেটা বিশেষ করে মায়াবাদী দেয় এই নেই এই রবীন্দ্রাক্স বিমুক্ত মান বিমুক্ত মানি বলে তয়স্ত ভাবাদ শুদ্ধ বুদ্ধ আর এবং তার নিচে বিচারে তারা মুক্ত আছে এবং হইত প্রকৃত পক্ষে তারা মুক্ত আছে কিন্তু মুক্তা এবং বিমুক্ত এই দুই শব্দ আছে এবং ভগবান অঙ্গক্ষি ব্রহ্মজ্যোতির সাথে ঋণ হয়ে যাওয়া সেটা মুক্তি বলে কিন্তু ব্রহ্মা যিনি এই শ্লোকের বক্তা এই রবীন্দ্র শ্লোক ব্রহ্মারীমাংসা আছে না নিয়ে ধারণা আছে যে মুক্ত হলেও তারা বিমুক্ত নেই বিমুক্ত মানে আমি পুরূপে মুক্ত আছি সেটা তাদের মত কিন্তু প্রকৃত পক্ষে ভগবানিক তো তারা মুক্ত জীবন আছে কিন্তু আসলে এর অর্থ হচ্ছে যে শ্রীগুণের প্রভাব থেকে মুক্ত হয়েছে আবার সেইগুণের প্রবেশ করুদ্ধ আছে কিন্তু বিশুদ্ধ নেই তো ভক্তি এবং ভক্তির প্রতিবিম্ব এই মূল আকার এবং প্রতিবিম্ব তো দুই তো আমাদের দৃশ্যে তো উভয় তো এই আছে কিন্তু প্রতিবিম্বার কোন বস্তুত এতে শুধু প্রতিম্ব আছে। তো শুধু প্রতিবিম্ব ঠিক সেভাবে ভক্তি এবং ভক্তি প্রতিবিম্ব উভয় একই দেখা যায় কিন্তু প্রকৃত ভক্তি হচ্ছে জড় থেকে মুক্ত ভগবানের দেখা যায় কিন্তু সেটা ভগবানের বহিরঙ্গ মায়া শক্তি দ্বারা সঞ্চালিত হচ্ছে তো পার্থক কি শুদ্ধ ভক্তি শুধু ভক্তিতে কি করা হয় শ্রবণম কীর্তনম বিচনম বন্ধনম দাস্যম সাক্ষম এবং আত্মনিবেদনম এবং ছলভক্তি না ভক্তির প্রতিবিম্বায় কি করা হয় শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম আর্চনম বন্ধনম দাসম সক্ষম এবং আত্ম নিবেদনে ছল ভক্তি এবং আশ ভক্তি ছ মানে যা বাস্তবিক শ্রীকৃষ্ট চৈতন্য মহাপ্রভু রূপ শিক্ষার মধ্যে এর সম্বন্ধে বলেছেন যে উদাহরণ আছে ভক্তি এক ল সম্বন্ধে তুলনা হচ্ছে তো লতা নিজের বনে উপর যাওয়ার জন্য তো লতা চেষ্টা করে উপরে যাওয়ার জন্য কিন্তু তার কোনো যদি না থাকে পারে না। এবং লতা যদি উপরে না যায় তাহলে তার ফুল এবং ফল ঠিক মতো হবে না তো ভক্তি সমার্থন হচ্ছে গুরু এবং কৃষ্ণের কৃপা গুরু এবং কৃষ্ণের কৃপা ফেলেও সে যত্ন হতে হবে যে জল সেই জন্য হবে সেই জল কি শ্রবণ কীর্তন জল কিন্তু সেই শ্রবণ কীর্তন যদি কৃত্রিম হয় তো হবে না তো কীর্তন কি আছে কি করে শ্রবণ এবং কীর্তন কৃত্রিম হতে পারে শ্রবণ মানে আমরা শুনি কীর্তন মানে আমরা গাই তো কৃত্রিম কি আছে তো শ্রবণ এইসব শ্রবণ কীর্তন স্মরণ সেবান। এই সকলে বেদন ভাবে সংযুক্ত হতে হবে আমার কি ভাবনা আছে আমরা কি কৃষ্ণের সেবা করতে চাই সে বা ছলে আমরা কিবা করবেন সেটা সেটা বা না সেটা এই রকম ব্যবসা যে আমি কিছু করব তার থেকে ভগবান থেকে আমি কিছু পাবো আমি প্রণামী দিচ্ছি এবং আশা আছে যে এ দ্বারা ভগবান আশীর্বাদ দেবেন যাতে আমি আরো অনেক পয়সা লাভ করব দক্ষিণ ভারতে ভারতে সবচেয়ে প্রসিদ্ধ মন্দির আছে তিরুপতি তিরুপতি চিরুমালায় শ্রীনিবাস বালাজী মন্দির অনেক অনেক লোক যায় দর্শনের জন্য নাম দেওয়া হয় যার মধ্যে আপনার নাম থাকবে তো সময় দেওয়া হয় কারণ এই সময় যাওয়া হয় কারণ এত লোক যায় যে আগে অনেকেই তো একদিন দুই দিন তিন দিনে প্রতীক্ষা করত দর্শনের জন্য এখন সুবিধা আছে কম্পিউটার দর্শনের জন্য বেশি। বেশি দিলে তো শীঘ্রই দর্শন করা হয় তো এই তো লোক যায় কেন কারণ বিশ্বাস আছে বিশ্বাস আছে যে বিশেষ করে আমরা যদি শ্রীনিবাসকে শ্রীনিবাস মানে কৃষ্ণ বৈকুণ্ঠ নাস বিষ্ণু শ্রীনিবাস মানে বিশ্বাস আছে এবং আসলে তাই যে আমরা যদি শ্রীনিবাসকে আমার ভগবানকে দান দিতে পারে না কিন্তু আমরা যদি টাকা পয়সা অর্পণ করি আমরা তার কৃপায় আরো বেশি লাভ করবাস ও লাভ যা হয় তার থেকে এই ভাগ শ্রীনিবাসে দেওয়া হয় লোকদের বিশ্বাস আছে এবং আসলেই থাকে যে যদি শ্রীনিবাসকে দেওয়া হয় আমরা আরো অনেক কিছু পাব কিন্তু সেইটা ভক্তি নয় সেটা ব্যবসা সেজন্য মহাপ্রভু আমাদের শিক্ষা দিলেন যে না না জানাম না সুন্দরীম কবিতাং বা জগদী সখাময় মামা জন্মনি জন্ম নিশ্বরে ভাবথাৎ ভক্তির হয়তো কি তো আমরা ধার্মা পালন করি কিনা আমরা ভগবানের কাছে প্রার্থনা করি কি জন্য সকলেই ভগবান থেকে কিছু চাই ধন না জন না সুন্দরী না কিছু না কিছু চাই না যারা কোনো ভৌতিক স্বাদ চাই না তাদের ইচ্ছা আছে মুক্ত হই জন্য মহাপ্রু বলেন যে ধন সুন্দরী এবং সারা বিশ্বের মধ্যে সব কিছু যা আছে ইন্দ্রিয় তৃপ্তির জন্য তার মধ্যে সকল জনের থেকে আমি কিছুই না কিছু চাই না এবং মুক্তিও চাই না আমার এই কি ইচ্ছা আছে যে আমি সুযোগ পাব পাবি ভক্তি মানে সেই ভক্তি যার মধ্যে ভক্তি যার কোন স্বার্থের ইচ্ছা নেই আসল স্বার্থ হচ্ছে এইভাবে প্রার্থনা করো কিন্তু সাধারণত স্বার্থ এই শব্দে পরিবাস লোকেরা বুঝে যে আমার নিজের ইন্দ্রের তর্পণের জন্য কিছু লাভ করা উচিত শীর্ষা দ্বারা ভগবান শ্রীচন্দ্র মহাপ্রভু আমাদের শিক্ষা দিলেন কিভাবে প্রার্থনা করা উচিত আই নন্দ চান কিংক রংপতি যগান বুধ কৃপায় ধুলি সত্যের সঙ্গে চিন্তায় আমাদের ইচ্ছা কি আছে আমাদের মানে ভক্তদের ইচ্ছা আছে ধুলা ক্ষণ হকে সেটা বিচিত্র ইচ্ছা আছে না সবাই চাই আমি বড় হব আমি ধনী হব। কিন্তু মহাপ্রভু আমাদের শিক্ষা দিলেন যে আমরা গাছ থেকে নিচ আমরা ধুলে খন হব কি রকম ধুল ভগবান শ্রীকৃষ্ণের চরণে ধুলিতে ভগবানের চরণে ধুলি ধুলে খন হওয়া কি অর্থ যে অর্থ আছে যে আমরা বৈষ্ণব দাস অনুদাস অনুদাস ইচ্ছা হচ্ছে শুধ ভক্তি আর কোন অন ইচ্ছা যদি থাকে তাহলে সেটা শুধু ভক্তি নয় সেটা কৃত্রিম না ভক্তি ঘনিষ্ঠ ভক্তদের ভক্তি সেটা ধর ভক্ত প্রায় বলে না প্রাকৃত প্রায় মানে ভক্তি আছে কিন্তু ভক্তি আসলে ভক্তি নাই সেটা প্রায় ভক্তি আছে কিন্তু প্রায় ভক্তি তো ভক্তি নেই প্রায় মানুষ মানে মানুষ নেই এই জিনিসের দাম আছে একশো ঠাকা তো আমি নবই ঠাকা দিচ্ছি এটা প্রায় একশো কিন্তু জিনিসটা পাবে না দাম আছে একশো ঠাকা তো ভক্ত প্রায় মনে প্রায় কিন্তু তিন গুণযুক্ত আছে কিন্তু ভক্তি কি ভক্তি হচ্ছে মাংসিচারেণ ভক্তিযোগতে সগুণান ব্রহ্ম যদি একটু শিক্ষা নিতে চান শিলপ্র বলেন যে গীতা এবং ভাগবত ফাট করার সময় ওই মন্দিরে ফর্দা খুলে না বন্ধ করা যদি হয় সবাই শ্রবণ করে থাকবে দন্ডবাধ প্রণাম নেই করবে এটা ও ভক্তি কানে দ্বারা ভগবানের দর্শন করো হয় আছে প্রাকৃত ভক্ত প্রাকৃত ভক্ত মানে মিশ্রিত ভক্ত শুদ্ধ ভক্ত নয় শুদ্ধ ভক্তি মানে অন্য জ্ঞান কামাধ্যম আনুকূল্য কৃষ্ণানুশীলন ভক্তি শুদ্ধ ভক্তি হচ্ছে যার মধ্যে যা আবরণে কোনো কর্মস্পৃহ জ্ঞান স্পৃহ থাকে না শুধু আছে ভাবে কৃষ্ণের প্রসন্নতার জন্য ভক্তি অনুশীলন করে তো প্রাকৃত ভাক্তা এবং উত্তম ভাক্তা উভয়ের মধ্যে পার্থক্য আছে উভয় শ্রবণ কীর্তন ইত্যাদি করে কিন্তু উত্তম ভক্তরা করেন কৃষ্ণের জন্য এবং এর সাথে কিছু ভক্তি আছে সেজন্য তারা প্রাকৃত ভক্ত বলে সেজন্যা কিছুই ভক্তি করেন ভক্তি আছে তো সেমন খুঞ্চি রানের বর্ণনা আছে ছয় মিনান্য বিষয় মতের মধ্যে সকৃত উদ্ভতা গঙ্গে ভোগম উদং গঙ্গা মতো ভক্তি শ্রী কৃষ্ণ যদি ভক্তি মধ্যে কোন বিঘ্ন থাকে যেমন এই সব বাংলাদেশে লোক জানেন যে ওই শ্রীমন্ত পাশে রাজশাহী পাশে এই ফরাক বাড়া যাচ্ছে না যা দ্বারা এই গঙ্গা জল ঠিক মতো এই বাংলাদেশে আসে না তো তো গঙ্গা ঠিক সেই বাবে। আমাদের ভক্তি প্রবাহে যদি ফারাক থাকে তো আমাদের ভক্তি শ্রী কৃষ্ণের চরণে বাংলাদেশে বাংলাদেশে মাটি কি বলে ফসণ করা হয় না পশ্চিম বাংলার মাটি সেই জল পায় তো ঠিক আমরা যদি ভক্তি মাত্র শ্রীকৃষ্ণের প্রীতির জন্য করি না তাহলে আমাদের ভক্তির পোষণ হবে না আমাদের ভৌতিক ইচ্ছা গুলো তার পোষণ হবে সেজন্য রূপকো শ্রীচৈচন্দ্রে মহাপ্রভু রূপ শিক্ষায় বলেন যে আসল ভক্তি লতা এবং অন আগাছি জল ঠিক মতো সেই ভক্তিলতার মূলে সৃজন না করে তালে সেই জল সেই উম ভক্তিলতা আগাছা সেই জল সব আগাচ আগাছা মানে কি কার্ম জ্ঞান ইত্যাদি এইসব ভৌতিক ইচ্ছাগুলো তো সেই কৃত্রিম ভক্তিলতা সেই জল পেয়ে তো ভক্তিলতা শুষ্ক হয়ে যায় এবং আগাচা বৃদ্ধি হয় এবং ধীরে ধীরে ওই আসল ভক্তিলতা মরণ হয় এবং ভক্তির নামে আমাদের হৃদয় স্থিত সকল সেজন্য ঘনিষ্ঠ ভক্তদের স্থিতি খুব ভয়ানক আছে যদি সৎসঙ্গ না পায় তাদের ভক্তি হয়ে যায় এবং সেই কনিষ্ঠ ভক্তি না প্রাথমিক ভক্তি হয়ে অপভক্তি হয় অপসাম্প্রদায়ক অপসিদ্ধান্ত অপসম্প্রদায় এই দুই শব্দ খুবই গুরুত্বপূর্ণ আছে অপসম্প্রদায় কি অপসিদ্ধান্ত কি অপসিদ্ধান্ত মনে যা ভক্তি সিদ্ধান্ত ভক্তি মধ্যে আবিরাশিটা শূন্য উদ্দেশ্য নেই অনুউদ্দেশ আছে শ্রবণ কীর্তন ইত্যাদি এইসব খর হয় কিন্তু উদ্দেশ্য শ্রী কৃষ্ণের সেবা করা সেখানে অন উদ্দেশ্য আছে সেবা করা হয় কিন্তু উদ্দেশ্য আলাদা আছে তো এটা অপসিদ্ধান্ত এবং এইসব অপসিদ্ধান্তিক তথাকথিত ভক্তদের পৃথক পৃথক দল অপর সম্প্রদায় বলে কি আছে শুদ্ধ ভক্তি যেটা আমাদের শিখতে হবে শুধু ভক্তি হরি অর্থাৎ তার দ্বারা রূপানুগ অপসিদ্ধে হরণ করা হয় বিনষ্ট হয় তা বাকে দ্বারা বীরবতী বা কে দ্বারা এসব অপ সিদ্ধান্ত যা ভক্তি নামে ধার্মিক মঞ্চে নাচে থাকে সকলে বিনাশ হয় খন্ডন করা হয় তা বীরবতী রূপানুগা ধারা প্রচারিত ভক্তি সিদ্ধান্ত দ্বারা সব অপসিদ্ধ খন্ডিত হয় শ্রীমৎ ভগবতে আর করে তার থেকে পাঠ করে তারা হারিনাম কীর্তন করেন দোষ কি আছে কি দোষ বিভিন্ন বিভিন্ন বিভিন্ন বিশেষ দোষ আছে একটা উদাহরণ আছে এক সম্প্রদায় আছে তাদের আছে সর্বজগতের নিষ্ হয় সেটা কী নেই উচ্চ স্বরে বলা উচিত না উচ্চ স্বর উচ্চ স্বরে কীর্তন করার দ্বারা সর্ব জগতে নিষ্ঠা হয় কিন্তু এই অপসম্প্রদায় তথাকথিত বৈষ্ণবের ঈর্ষপরায়ণ হয়ে ভক্তির নামে ঈর্ষ প্রকাশ করে বলে যে সেই মহামন্ত্র উচ্চ স্বরে কীর্তন করা উচিত না এবং সেই জন্য সেটা ভক্তির মতো দেখা যায় কিন্তু আসলে তারা মহাপ্রভুর বিদ্রোহী মহাপ্রভুর যা আমাদের দিলেন সেটা গ্রহণ করেন না যে আমরা মহাপ্রভু থেকে আরও ভালো জান। মহাপ্রভু বেশ ভালো ছিলেন কিন্তু আসলে ঠিক মতো জানেনি আমাদের দিতেন আমরা তা থেকে ভালো জানি সেটা তাদের বাজিক বিনম্রতা অভিনয় করা হয় কিন্তু হৃদয়ের মধ্যে অনেক অনেক অহংকার এবং গড় হচ্ছেন কৃষ্ণ কৃষ্ণ হচ্ছেন ব্রজ ব্রজবধুর বিলাসী ব্রজবধুর সাথে অর্থাৎ গোপ রমণী গোপীদের সাথে লীলাবিনাশ করেন কৃষ্ণ তো গড় হচ্ছেন কৃষ্ণ তো গড় হচ্ছেন নদীয়া নাগরিক উপভোগ করেন গড় কিন্তু এই লীলায় গড় ভগবান কৃষ্ণের অপেক্ষা অপরূপ আছে কিন্তু এই লীলায় ভগবানের ইচ্ছা আছে কৃষ্ণের মাধুরী তিনি যদি তিনি রাধা ভাব জ্যুতি সুবলিত না হতেন তাহলে ছিল না প্রচার করার জন্য শ্রীকৃষ্ণ গড় রূপে আবতীর্ণ হয় না তো যদি তার একই ভাব প্রকট হল। হতো যে আমি নদিয়া রমণের গনে উপভোগী তো কি দর্কে ছিল রূপে আসতে তো কৃষ্ণ রূপে শ্যাম রূপে ব্রজেন্দ্র নন্দন যেই সচী সুত হইল সেই নন্দন রূপে তিনি রমনে রমনে রমন করেন রাধা রমন গোপী রমন রমনী রমন এই অবতারে তিনি গোপী রমনে আরাধনা করেন তো সেই জন্য শিলভক্তি সীশর ঠাকুরের বিশ্লেষণ আছে যে এই গড় নাগরী অপর সম্প্রদায়ের আসলে নির্বিশেষ বাদে আছে কারণ আলাদা আছে তারা স্বীকার করে না সেজন্য তারা নির্বিশেষ বাদ অনেক নির্বিশেষ বাদে তো এইভাবে এই সকল অপসম্প্রদায় অনেক দোষ আছে সকল অপসম্প্রদায় বিশেষ দোষ আছে গড় নাগরী ছুড়াধারী আউ বাউ কার গড় নাগরী ছুর ধারী খালা ভাজা বাবাজি চের অপর সম্প্রদায়ের নাম দিয়েছেন এবং আরো অনেক অনেক আছে শীর্ষ বিলাসী খাল কোথাও আছে রঘুনন্দন পন্থী কিশোর সক সব সার্থ স্মার্থ তান্ত্রিক প্রভাবে কবরিত আছে তো এই সকল অপার সম্প্রদায়ের মূল ছুটি কি আছে ভক্তি করে ভক্তির অভিনয় করে সব কীর্তন এইসব করে নাম কীর্তন করে তাদের কি দোষ আছে সেটা কি বৈষ্ণব অপরাধ হয় না যদি আমরা তাদের নিন্দা করি না সেটা বৈষ্ণব অপরাধ না বৈষ্ণব অপরাধ হতে পারে না এবং আমরা যদি অবৈষ্ণবকে বৈষ্ণব বলে সেটা ভক্তির মধ্যে এক অপরাধ আমরা ঠিক মতো যদি বৈষ্ণবা বৈষ্ণ কে আছে বৈষ্ণব সেটা যদি আমরা যদি চিনতে না তাহলে আমাদের খুব অসুবিধা হবে যেমন সীতা দেবী সাধু বেশে সীতা দেবের কাছে আসে তো সাধু ব্যবহা প্রকট করে তার অনাচা অর্থচা পরে তা বেবিচা প্রকট করেছে তো সাধু বেশ ছিল সাধুর মতো ব্যবহা কথা বলা এইসব ছিল কিন্তু উদ্দেশ্য রাক্ষসী ছিল যে আমি শীতকে উপভোগ করব। তো ঠিক সেভাবে এই সমস্ত অপসম্প্রদায়ের ভক্তি অবন অভিনয় করা হয় কিন্তু তাদের উদ্দেশ্য আছে আমি কৃষ্ণের মতো ঈশ্বর হাম হম ভোগী আমি উপভোগী হব কৃষ্ণের কৃপায় আমি জগতে সকল জনের উপভোগী হব এবং কৃষ্ণ যদি রাজী না হয় তাহলে আমি ফোন রক্ষা ন্যায়ের অন অন ভগবান হব প্রতিদ্বন্দ্বিত হয় না ক্ষংসের মতো আমি ওই কৃষ্ণ ধূরতা কৃষ্ণ হত্যা করবো এই সকল ইচ্ছা আছে ক্ষম অসুরের কৃষ্ণের হাতে নিয়ে হত্য হল কিন্তু তাদের উদ্দেশ্য ছিল যে আমি কৃষ্ণকেই হত্যা করে সব কিছু নিজের জন্য উপভোগ করব এই রকম অনেক উদাহরণ আছে ভগবতের যে শিবাসুর কে বর দিয়েছেন বৃক্ষাসুরের হাত যদি কারো সের উপরে রাখা হয় সেই অনুলোকদের মাথা তো একদম কি বলে হবে তো প্রয়াস করেন এই হচ্ছে অপর সম্প্রদায় লক্ষ্য যে তারা ভগবান থেকে কিছু চাই? কি জন্য ভগবানকেই হত্যা করার জন্য ভগবানের পদ নেওয়ার জন্য শিলভক্তি শ্রীন সরাসরি ঠাকুর তার সার জীবনে এই সকল অপর সম্প্রদায়ের সাথে সংগ্রাম করেছেন সার জীবনে তো কি আছে ভক্তি কি আছে অভক্তি তো বুঝতে হবে আবার যদি না বুঝি তাহলে বিশেষ করে এই বাংলাদেশে এই এই তো হয় যে অনেকে শ্রবণ কীর্তন ইত্যাদি করে কিন্তু কারণ তার ঠিক মতো না বুঝতে চাই না যে সব কিছু যা আমরা কি ভাবে কি উদ্দেশ্য বা কে সবকিছু আমরা যা করি কৃষ্ণের জন্য করতে হবে সেজন্য ধর না জানতে চায় না সে কথা বলে যে আমরা সব কিছু কৃষ্ণের জন্য অনেকবার আমরা আমি আর কিছু চাই কিন্তু অনেক কিছু আমরা চাই আমরা শুধু বলি আমরা চাই যে এই উপাসিত মহিলারা আমার ও কত সুন্দর গায় আমাদের গাওয়া তো খুব ভালো লাগবে অনেক কিছু আমরা চাই কথা বলে সহজ আর কিছু চাই না কিন্তু আসল নাকি হ্যাঁ বিষয়ে কবে শুদ্ধ হবে মন তবে হামে হেরে বসি বৃন্দাবন এইসব কথা বারবার বিচার করতে হবে তো আমাদের লক্ষ্য কি আমাদের লক্ষ্য কি আনন্দে বর্জন করে না কৃষ্ণের আনন্দ তো আমাদের লক্ষ্য না অভিপ্রায় যদি কৃষ্ণ আনন্দ আর আরো কোন উদ্দেশ্য ত্রিগুণের দ্বারা সঞ্চালিত হবে এবং সেই রকম ভক্তি তো কখনোই কৃষ্ণের চরণে পচে যাবে না সেটা भक्ति कृष्ण चरण पचे जाए परम्परा द्वार आच्छा आमादे प्रस्तुत करक्ति सकल अर्पण शुद्ध हो যাতে সেটা উপযুক্ত হবে কৃষ্ণের চরণে আপন করার জন্য পুষ্পং ফল থয়াম এবং সব উপকে অর্পণ করার জন্যে পুজো বিধানে কি করা হয় সর্বপ্রথমে আচমন করা হয় কি করা হয় আদৌ গুরু পূজা গুরু থেকে আমরা অনুমতি পাই আমরা অধিকা পাই কৃষ্ণের সেবা করার জন্য নিজে আমাদের অধিকা নেই আমাদের মিশ্রিত তো গুরু কি করে আমাদের কি কিভাবে করা হয় সে বিশেষ করে শ্রবণ করার মাধ্যমে এখানে এবং এই শ্লোকে আজ আজ গিতা শ্লোকে এবং এক শ্লোকে এই ভগবত গীতা শ্রীকৃষ্ণ বারবার অর্জুন কে শুনু শুনো অর্জুন শ্রবণ করো ইসি ঠাক শুনু মাধ্যমে সকল কালুষ ভুল ধারণা ইচ্ছার জন্য শ্লোকে ভক্তিও ভাবতি নৈষ্ঠিক নিষ্ঠা নৈষ্ঠিকি ভক্তি সেই স্তরে আমরা কিভাবে অধিষ্ঠিত হতে পারে শ্রবণাম কীর্তন হচ্ছে উপায় এই কলি যুগে গতি অর্থাৎ কৃষ্ণ চরণ শিব প্রাপ্ত কর জন্য হইত এর জন্য অনেকে যারা কীর্তনে উপস্থিত হয় কীর্তনের পরে চলে যায় কেতনের জন্য কেতনের জন্য আসলে উৎসাহী না ও বেশি আওয়াজ করার জন্য খুব উৎসাহী আছে খুব মৃদাঙ্গ বাজায় কিন্তু মুখ তো কখনো খুলে না সেটা কীর্তন হয় কীর্তন মানে নাম উচ্চারণ করো না হয় সেটা সঙ্গীত আমরা বলতে পারি না আওয়াজ আমরা বলতে পারি কিন্তু কীর্তন মানে নাম কীর্তন তো অনেকে কীর্তনে উপস্থিত হয় তারপরে চলে যায় কিন্তু তারা জানে না কারণ তারা কখনোই শ্রবণ করে না সেজন্য তারা জানে না যে কীর্তন হয় না যদি শ্রবণ করা না হয় সাথে কৃষ্ণ হচ্ছেন শক্তিমান শক্তিমান মানে শক্তি সহিত কৃষ্ণ শক্তি না থাকেন তালে কৃষ্ণ কৃষ্ণ হচ্ছেন পূর্ণ কিন্তু সেই পূর্ণতা কিভাবে হয় সেই কৃষ্ণ যদি স্বরূপ শক্তি রাধা সাথে থাকেন তিনি হচ্ছেন পরমেশ্বর পরমেশ্বর পরমেশ্বরের সাথে হচ্ছেন পরমেশ্বর তো কৃষ্ণ পূর্ণ পূর্ণ ভগবান পূর্ণরূপে পূর্ণ হন যদি শক্তি স্বরূপ শক্তির সাথে থাকে রাধা কৃষ্ণ হচ্ছেন রাধা কৃষ্ণ তো ঠিক সেভাবে কীর্তন পূর্ণ হয় না যদি শ্রবণের সাথে করা না হয় শ্রবণ হচ্ছে কীর্তনের আমরা গাই এইসব আমরা যদি না জানি তাহলে হরি কৃষ্ণ বলে আমাদের কি উদ্দেশ্য হবে তো গান করা তা থেকে আমরা আনন্দ পাই এবং গবত ছিল কারণ কৃষ্ণের সম্বন্ধে কয়েকটা কবিতা রচনা করেছে কিন্তু তার জায়গায় অনেক বেশি কৃষ্ণ কবিত্র রচনা করে কৃষ্ণতরা এই শব্দ সেই বিষয় যার মধ্যে কৃষ্ণ এবং কৃষ্ণ ভক্তি একেবারে নেই সেটা কৃষ্ণতরা বলে তো রবীন্দ্রনাথ ঠাকুর কৃষ্ণের সম্বন্ধে কিছু কবিতা রচনা করেছেন কিন্তু তার অধিকাংশ রচনা কৃষ্ণ যাদের মনে করি রবীন্দ্রনাথ এ নিয়ে বৈষ্ণব কিন্তু বৈষ্ণব মনে কাই মন সর্বদা শ্রীকৃষ্ণ সেইভাবে কি কি লক্ষণ আছে হরি কৃষ্ণ কীর্তন করে কিন্তু তাদের উদ্দেশ্য আছে আসল কৃষ্ণকেই হত্যা করা এবং নিজেই কৃষ্ণের চর পথ দখল করা আমি ভগবান হবি কৃষ্ণ আমি গাই থেকে আনন্দ পাই যে আমার নিচে নাম আমি গাচ্ছি একবার আমার গুরুবাই শুনেছি অনেকদিন আগে মেরেখাই একজন আমাদের ইসন মন্দিরে এসেছে এবং সব কিছু দেখেছেন ওই কিভাবে শিব পূজা চলছে কিভাবে করা হয় তো সেই লোকটি আমার গুরুবার কাছে এসে বলেছেন যে এই সকল দেখে আমি খুব আনন্দিত আছে খুব আনন্দ পাই থেকে কি ভাবে তোমরা আমার সেবা করে কি বদমাস আমি ভগবান এবং খুশি আছি আশীর্বাদ দিচ্ছি সেই রকম লোকদের জন্ম হবে কি করা উচিত সেই সময় হাতেই হাতরি থাকতো ভালো হতো সেই রকম কিন্তু হাতুড়ি দেওয়া তো চলবে না সেটা আইনও তো বিরুদ্ধ কিন্তু এই সরকারে আইনে বিরুদ্ধ কিন্তু ভগবানের আইন আছে মায়াবাদী কর্মবাদী কৃষ্ণনাম উচ্চারণ করে সেটা ভক্তি নেই এবং আমরাও যদি শ্রবণ করে না আমরা যদি ঠিক মতো না জানি সে কি জন্য আমরা করে ভক্তি এর শব্দের কি অর্থ আছে কি না কৃষ্ণ কিভাবে কৃষ্ণ হচ্ছেন রাস কিন্তু আগে শুনতে হবে কিভাবে কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ইনি সকল বস্তুর মালেকেন খুবই ছোট সেজন্য আমাদের ধর্ম অর্থাৎ মূল স্বভাব এবং স্বরূপ হচ্ছে তাদের সেই বা করা আমরা যদি না করি সেবা তাহলে আমরা যা কিছু করে সে তো শুধু হবে সর্বশ্রেষ্ঠতা না বুঝি এবং রাস শুনি তাহলে আমরা কি মনে করে যে কৃষ্ণা রাস আছে আমিও বিলাসী আছি কৃষ্ণের মত আর কৃষ্ণের আমি আর ভালো বিলাস করি তো এই সহজের মধ্যে এইসব ভুল ত্রুটি থাকে সেজন্য এই দেশে বিশেষ করে যেখানে এই সহজে প্রভাব এই শুদ্ধ ভক্তি সম্প্রদায়ের সাথে এই সহজীয় প্রভাব পুরো মিশ্রিত আছে সে জন্য লোকেরা ভক্তির নামে ভগবানের প্রতি ঈর্ষ কর এই দুই দুইটার মধ্যে আমরা যদি পার্থক্য না বুঝি না বুঝতে না চাই তাহলে আমাদের সব ভক্তিত আসল ভক্তি হবে না সেজন্য শ্রবণ করতে হবে ভক্তি আসল ভক্তির কি কি লকন আছে এবং কৃত্রিম ভক্তি তার কি কি লকন আছে সেটা তো বুঝতে হবে হরে কৃষ্ণ এর সম্বন্ধে কিছু প্রশ্ন আছে কি কৃত্রিম ভক্তি এক ব্যাপার আছে এবং অপূর্ণা বাস্তবিক ভক্তি সেটা অনবেষণ উঠামা ভক্তি কি বক্তি হচ্ছে সেই উদ্দেশ্য আছে আমরা এইক বিষয় বাসনা দ্বারা কলুষিত আছি কিন্তু আমরা জানি যে এতে ভালো না এবং আমরা সদ্গুর বৈধ চিকিৎসা নিচ্ছি যাতে আমরা ওই ভক্তি বৈদিক সাধনা ভক্তি পালন করার দ্বারা আস্তে আস্তে সুস্থ হব আমরা ট্রিটমেন্ট নিচ্ছি তো আমরা জানি যেই আমরা শুদ্ধ ভক্ত নয় কিন্তু আমরা চেষ্টা করছি শুদ্ধ আন্তরিকভাবে আমরা চেষ্টা করি শুদ্ধ ভক্ত হতে চেষ্টা করা মানে আমরা সব সময় দৃঢ়ব্রথা দৃঢ় আমরা সবসময় চেষ্টা করি কৃষ্ণের সেইবক সাধু এবং শাস্ত্র মার্গদর্শন অনুসারে তো সেটি শুদ্ধ ভক্তি শুদ্ধ ভক্তির প্রথম স্তর শুদ্ধ ভক্তির শুদ্ধ ভক্তি এবং কৃত্রিম ভক্তি হচ্ছে শুধু জন্য ভক্তি কিন্তু উদ্দেশ্য আলাদা আছে তো ভগবান কৃষ্ণ হচ্ছেন ভাবগ্রাহী ভাবগ্রাহী জনাদা আমাদের মনে ভাব কি আছে আমাদের উদ্দেশ্য কি ভগবান সেবা কর্ত সঙ্গে না বুঝতে হবে শুদ্ধ ভক্ত আছে যা বৈষ্ণব সেবত চলে এই দেশে কৃত্রিম বয়স কৃত্রিম বয়সে গড় কিশোর দাস বাবু আমরা অনেক কিছু পাই সে পড়লে আমরা অনেক কিছু বুঝতে পারি সম্বন্ধে এর সম্বন্ধে কিন্তু তিনি এই ছিলেন যে এইদম উন্নত এবং মার্গে একদম উন্নত এবং শুদ্ধ কেও যদি না হতেন তাহলে তিনিেক্ষা করেন সবাই তার শিষ্য ছিল ভক্তি শ্রী সরাসরি ঠাকুর তিনি ছিলেন কিন্তু উদারও চলেন উদার द्वारा भूषित हाथ पर विपरीत नाल ना उदार যথাযথ ভাবে কৃষ্ণ ভক্তি শিক্ষা দেওয়া যথাযথ ভাবে মনে ওইসব নিয়ম আছে সেগুলো পালন করতে হবে তো উদার্থ হচ্ছে ভক্তি পন্থ শিক্ষা দেওয়া এবং ভক্তদের সুযোগ দেওয়া এইসব নিয়ম পালন করা দূর বলতে থেকে না দূর অভ্যাস থেকে আমরা যদি আরম্ভে ঠিক মতো এইসব নিয়ম পালন না করে উদার ভক্তরা আমাদের আরো সুযোগ দেন সেটা তাদের উদার কিন্তু যে ওইসব নিয়ম পালন করা দরকার নেই আমরা আমরা রাগ নোঘ ভক্তি করি রাগ মার্গের নামে ভন্ডা আমি চলছে যে আমরা রাগ আমরা রাগ মার্গে আছি সেজন্য আমরা কোনো নিয়ম পালন করি না আমাদের বেবিচা সেটা হচ্ছে পরম ধর্ম গোপী লীলা এবং শুদ্ধ শুদ্ধদের উদারতা মধ্যে আকাশ পাতাল ভেদ আছে কি আছে সেটা বারবার শ্রবণ করা থেকে বুঝতে হবে বারবার এই বিষয়ের সম্বন্ধে আমরা যদি নাশ শ্রবণ না করে তাহলে আমরা হবে। বৈষ্ণব আমরা মানে করব শুদ্ধ এবং আসল বৈষ্ণব আমরা শুদ্ধ বৈষ্ণবের যারা আসল ভক্তি পথ আমাদের আমাদের সাথে কি আছে কি আছে অভক্তি এই দুই মধ্যে কি ভেদ আছে সেটা ও বর্ণনা করে তো কৃত্রিম না সহজে ভক্তরা বলে যে যারা এইভাবে শুদ্ধ ভক্তি প্রচার করে অবাস্তবিক কৃত্রিম ভক্তি প্রকট কর চ ভালো লাগে না চর তো এই সব সহজিয়া বলে যে শুদ্ধ ভক্তরা সব নিন্দু কাছে বৈশব অপরাধ করে এটা ধরার চরের ওই কি বলে ওই যেই থাকে ধরে ওই সেই সেই লক্ষ্যে দোষারোপ করে সেই চর আমি চর নয় সেই চর সব সহজে বয়সা বলে যে শুদ্ধ ভক্তরা সেই সব নিন্দুক আছে আমরা শুদ্ধ কি আছে শুদ্ধ প্রাপ্তি রূপ নৌকার আমাকে হরি নামি বৈশন করছেন আপনি আমা গৌর মহারাজ অনেক সময় দেখা যায় যে কৃষ্ণ ভক্তি সম্বন্ধেও কার্যকলাপ করতে চাইলেও বৈধিক সা দমন করা হয় দ্বারা ক্ষমা দমন করা যায় ভক্তি কি ঋষিকেই না ঋষিকে সেব নং ইন্দ্রিয়ার প্রবল ইচ্ছা আছে প্রথমে মনে সংকল্প করতে হবে যে আমার জীবনের উদ্দেশ্য আছে কৃষ্ণের সেবা করতে এবং এইভাবেই সকল ইন্দ্রিয়া শুদ্ধ বিষয়ে লাগানা উচিত মানে আমরা কি দেখি আমরা বাজে ফিল্ম চাই কিন্তু ভক্তি নিয়ম আছে প্রতিদিন ভগবানের সম্মুখে আসা তা দর্শন কর আসলে ভগবান আমার আমাদের দেখেন আমরা দ্রাস নয় আমরা আমরা ভগবানের দর্শনে তো চৌকে দ্বারা ভগবানের রূপ দেখা হয় জীবা দ্বারা ওইসব চিপস আইসক্রিম ইত্যাদি ভোগ না কর আমরা প্রসাদ সেবা করে আদার সন্থান দেয়া জন্ম দেওয়া জন্মে এইভাবে ব্যবহার করা হয় ব্যক্তি হচ্ছে পূর্ণ উপায় যা দার অদম্য ইন্দ্রিয় ভগবানের শিবায় নিযুক্ত হয় এবং এইভাবে স্বাভাবিক ভাবে তাদের দমন করা হয় হরে কৃষ্ণ শ্রীমদ্ ভগবৎ কি যায় শিলপ্রভূপা দেয় হরে